সারা বিশ্বের পৃথিবীর সম্মানিত সুপ্রিয় দর্শক ও শ্রুতিমন্ডলী আমাদের সাথে এই আলোচনায় যারা যোগ দিয়েছেন বিদগ্ধ আলিম আলামা তাদের মধ্যে রয়েছেন শেখ হারুন হোসেন তারপর রয়েছেন শেখ হুল্লাহ মাদানী এবং বামে শেখ শহীদুল্লাহ খানী এবং আমার সর্ব বামে এবং কাছে জেনে রয়েছেন শেখ উদ্দিন বিলাল আলমদানী এবং আমি পরিচালনা রয়েছে ডক্টর মুসলিউদ্দিন যথারীতি ইসলাম দেনাদারও যেরকম নির্ধারণ করেছে পাওনা দারও নির্ধারণ করেছে কমন ভাবে আল্লাহ ওয়াহিদুল্লাহ সরি বলেন ষাট নম্বর আয়াতের উপর ভিত্তি করে আমাদের গোটা জাকাত ব্যবস্থা এবং বন্টনের মূল সূত্র নির্ধারিত হয়েছে এর উপর ভিত্তি করে আমি আলোচনার সূচনা করার অনুরোধ করব। শেখ শহীদ প্রিয় দর্শক আমরা জাকাতের গুরুত্ব সম্পর্কে যেমন অবগত হয়েছি যে এটা একটি ফরজ এ অবশ্যই যার উপর জাকাত ফরাজ তাকে জাকাত আদায় করতেই হবে সাথে সাথে তাকে এ বিষয়টিও লক্ষ্য রাখতে হবে যে আমি যতক্ষণ পর্যন্ত যথাযথ যোগ্য ব্যক্তির হাতে এই জাকাত তুলে না দেব ততক্ষণ পর্যন্ত আমার জাকাত পূর্ণভাবে আদায় হবে না সে জন্য আমাদেরকে জেনে নিতে হবে কারা এই জাকাতের হকদার কাদের হাতে আমরা এই জাকাতের অর্থ তুলে দেব মূলত আল্লা রাবুল আয়নামিন তিনি নিজেই সোরাতউবার ষাট নম্বর আয়াতে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন জাকাতের হকদার যারা সেগুলি হলো আটটি শ্রেণী বা আটটি খাত এই আটটি খাতেই শুধুমাত্র জাকাতের অর্থ ব্যয় করা হবে জাকাতের অর্থ প্রদান করা হবে এছাড়া অন্য কোনো খাতে জাকাতের অর্থ দেওয়া যাবে না আল্লাহ রাবুল্লা আলমিন আল্লাহ রাবুল্লাহ আলমিন এ আয়াতের মধ্যেই উল্লেখ করে দিচ্ছেন যে কারা জাকাতের হকদার সেই হকদারদের মধ্যে প্রথমেই ইন্নামা ও ফকির এবং মিসকিন এখানে আল্লাহ রাবুল আলমিন একটি সিরিয়াল দিয়েই যেন আটটি খাতকে শুরু করেছেন তো ফকির এবং মিসকিন কারা উভয়ের মাঝে কি পার্থক্য কে বেশি হকদার এ প্রসঙ্গে মুফাসিরিনী কেরামগণ অনেক দীর্ঘ আলোচনায় লিপ্ত হয়েছেন আলোচনা করেছেন আমরা মনে করি যে অত দীর্ঘ আলোচনায় যাওয়া প্রয়োজন নেই সংক্ষিপ্তভাবে আমরা এখানেই বুঝতে পারছি যে আল্লাহ রাবুল আলামিন যাকে প্রথমে স্থান দিয়েছেন সেই হলো বেশি হকদার সেই হলো বেশি অভাবী তার বেশি প্রয়োজন রয়েছে অর্থাৎ ইন্নামস্তদা কাতুলিল ফা তাহলে ফকির হলো ওই ব্যক্তি যে ব্যক্তির অভাব বেশি যে ব্যক্তির চাহিদা বেশি যে ব্যক্তির প্রয়োজন বেশি যে ব্যক্তির সমস্যা বেশি সেই হলো ফকির তারপরে যার সমস্যার তুলনামূলক একটু কম সে হলো মিসকিন যদিও এর ব্যাখ্যা বিভিন্ন জন বিভিন্ন রকমের দিয়েছেন তো আমরা মনে করব যে জাকাত এর হকদার যারা তারা হলেন প্রথম হলো ফকির তারপরে হলো মিসকিন এখানে আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে ফকির এবং মিসকিন হলেই যে তাকে আমি জাকাত দেব তা নয় বরং অন্য হাদিসের আলোকে বোঝা যায় যে এ ফকির মিসকিনকে অবশ্যই মুসলমান হতে হবে মানে মুসলমানদের মধ্যে যারা ফকির মিসকিন তারাই এ জাকাতের মালের ক্ষেত্রে হকদার সাধারণ দানের ক্ষেত্রে অমুসলিম দরিদ্র হলে তাকেও দেওয়া যাবে অসুবিধা নেই কিন্তু জাকাতের সম্পদ দেওয়ার ক্ষেত্রে আলেহা একটা কোথা আছে এখানে আলেহা তাৎপর্যটা কি তারা কারা এবং কি কারণে পাবে তারা ধন্যবাদ জনাব মুসদ্দর্শক বৃন্দ আল্লাহ সুহান বের খাত নির্ধারণ করতে গিয়ে ফকির ও মিসকিনের পর ওলাহা বলেছেন আলাইহা যার অর্থ হলো জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব রাষ্ট্রিক দায়িত্ব এই দায়িত্ব পালন আপনার করতে হবে কিভাবে যেহেতু রসুন সাল্লসালামকে আল্লাহ বলছেন যে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম তিনি আদায় করেছেন এবং তার পরবর্তী খালি ফাগন রাহিম তারা যথার্থ সে দায়িত্ব পালন করেছেন এখন এই দায়িত্ব রাষ্ট্রিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং ব্যাখ্যা রাখতে হবে বুঝতে হবে এটা আমাদের ভালো করে যে জাকাত আদায়ে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী যাই বলি না কেন তারা যদি বেতনভুক্ত হয়ে থাকেন এবং সরকার তাদেরকে বেতন দিয়ে নিয়োজিত করে রাখে তাহলে কিন্তু তাদেরকে আর থেকে দেওয়ার কিন্তু যদি তাদের ওই রকম দেখা যায় যে ওই রকম সুযোগও নেই তাহলে এখানে আল্লাহ রব আলিন সুযোগ করে দিয়েছেন যে এইভাবে একদল কর্মী বাহিনী যারা জাকাত সংগ্রহ করবেন জাকাতের অর্থ থেকেই তাদেরকে তাদের পারিতোষিক বা তাদের যে পারিশ্রমিক সেটা দেওয়া হবে যে দেশে ইসলামিক রাষ্ট্র নাই তারা যদি ব্যক্তিগত ভাবে আদায় করেন বা যে স্টেট আছে তারপরে কিছু নিজে থেকে দান করলেন গরিবদেরকে তাহলে জাকাত আদায় হবে ধন্যবাদ জনাবসলিহদিন ব্যক্তিগতভাবে যে জাকাত আদায় করা যেমন একটা ব্যাপার আছে ব্যক্তিগতভাবে কেউ জাকাত ফান্ড বা জাকাত কি বলে আপনার কালেকশন করার জন্য নিয়োগ করতে পারে কিনা একটা দেশে সরকার সরকারি সরকার না থাকে ইসলামী সরকার তাহলে একটা প্রতিষ্ঠান বা কোনো মসজিদ বা মাদ্রাসা দেখা যায় এখন যে নিয়োগ করে দিলেন ওখান থেকে জাকাত থেকে একটা দেওয়া হচ্ছে যদি সরকারিভাবে আমার থেকে জাকাত নেওয়ার কোনো সিস্টেম বা নিয়ম না থাকে এক্ষেত্রে কি তাহলে আমি জাকাত না দিয়ে বসে থাকবো যদি আপনি নিয়ত না করে যেটা জাকাত এবং জাকাত থেকে আমি দিলাম হকদার যারা তাদের কাছে এমনি দিতে থাকলাম যদি জাকাত পাঁচ টাকা হয় আপনি দশ টাকা কিন্তু আদা হবে না নিয়ত শর্ত যেরকম আমাদের শেখ বলেছেন মুসলিম হওয়া দিবেন কারণ ফরো জাকাত জাকাতুল ফেতির বাল এটা আমাদেরকে মুসলিম বাবা মা ভাই বোন যদি আমার জাকাতের যে আটটা খাত রয়েছে এর মধ্যে যদি তিনি পড়ে যান ফকির মিসকিন বা আমাদের আলোচনা আসবে তাহলে তো আমরা দিতে পারবো কিন্তু শর্ত হলো ওলা শর্ত করেছে উসুল এবং ফরু যেন অভাবগ্রস্ত হয় তাদেরকে দেওয়া যাবে এবং ফরজ আর পুত্র কন্যা স্ত্রী দর্শক শ্রোতা আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা করছিলাম যা নিয়ে কাকে দেওয়া যাবে এবং কে পাও নাদার সটটেক্ট ব্রেকার পরে আমরা ইনশাআল্লাহ আপনাদের মধ্যে আলোচনায় ফিরে আসব। কোঠায় সময় নষ্ট হচ্ছে। আমরা এই জীবনে বয়সটাকে কতটা 24 समय क्योंकि मुसलमान तुम्हारे ए नामती বাকি যে সময়টুকু আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে হওয়ার দেখুন আল্লাহ নৈকট্য লাভের উপায় शुक्रवार तीन टीम अब इब्नू मसूद रसुल्लाहु सल्लाम्यक्ति भत्सणी वो श्लील भाषा उच्चारणकारी और गाल मंदीना रमजान করেছেন এই পবিত্র রমজান মাসে আমি থাকব আপনাদের সাথে এই রমজান মাসের প্রত্যেকটা দিন রমজান কারো ফলপ্রসূ আর বেশি পুরস্কার ময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন सारा विश्व सम्मानित दर्शक श्रोता जकत कारा पा आलोचन फिर आसम सहेबर चाहो বলতে যাদেরকে আমরা ইসলামের দিকে আকৃষ্ট করবো অমুসলিমদের মধ্যে যাদেরকে আমরা ইসলামের দাওয়াত দিব ইসলামের দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করব। অনেক সময় দেখা যায় ইসলাম গ্রহণ করার কারণে তাদের পিতামাতা তাদেরকে বহিষ্কার করে তাদের পুনর্বাসনের জন্য বা তাদের খরচ করার জন্য কিন্তু আমাদের কাছে এই খাতের কি বোঝাচ্ছেন ইহুদিন মুসলমানদেরকে বা অমুসলিম যারা রয়েছে তাদের বাহিরের যারা তাদেরকে নিগৃহীত লোকগুলিকে তারা সেবার মাধ্যমে তাদের পুনর্বাসন করা হবে তাদেরকে সেবা চিকিৎসা এগুলি দেওয়া হবে এবং এর মাধ্যমে তাদেরকে ইসলামের দিকে আহ্বান করা হবে তো এটাই আমরা এখান থেকে বুঝতে পারলাম মুসলমান হয়ে গেছে কিন্তু এখন ইসলামের উপরে তাকে মজবুত এবং থাকার জন্য দৃঢ় থাকার জন্য দেওয়া আরেকটা হলো যারা মুসলিমান হওয়ার আশা আকাঙ্ক্ষা করা যাচ্ছে যে অমুসলিম যারা সম্ভাবনা দেখা যাচ্ছে তাকে চমৎকার যোগ করেন আছে আরেকটা খাত আছে আমরা কি বুঝতেছি রেকাব বলতে এখানে আল্লাহর আলম যেটা বুঝিয়েছেন যে মানুষটি দুনিয়া এসে সবাই স্বাধীন পরাধীন করে কাউকে আল্লাহ সৃষ্টি করেন নাই কিন্তু যদি কেউ পরাধীন হয়ে যায় পরাধীন যেটা আগের যুগে জাহিলাতের যুগে ছিল এখনো নাইজেরিয়াতে নাইজেরিয়াতে আমরা জেনেছি শরী থেকে যে পাঁচ হাজার দিলে একজন দাসকে বা দাসীকে আজাদ করা যায় এখনো হয়ে গেছে এবং এখন কিন্তু মানে কি বলবো আপনার নতুন কৌশলে কিন্তু মানুষকে দাস দাসী বানা হচ্ছে এই ব্যাপারটা তো আমরা যেতে যাচ্ছি না মানে কর্মচারী কিন্তু দাসীর মতো দাসের মতো তাকে ব্যবহার করা হচ্ছে তো মানুষ এই দুনিয়া পৃথিবীতে যদি কোনো মুসলিম ব্যক্তি कार्य युद्ध क्षेत्र गुस्सलिम देर हाथ धरा पड़े जाए एक क्षेत्र स्वाधीन करार् ज खत क्रयराधी से अपन गोलाम शिकल थे, के के थे खुले नहीं যেটা হলো যে আহ বর্তমান মহাশিকরা এটাও বলেছেন যে ওফের রেকাব যেটা দাসমুক্তি দেখা যাচ্ছে যে এমন কোন মুসলিম ব্যক্তি আছেন তিনি কিন্তু দাস নন অথচ তিনি অন্যায় ভাবে অহেতুক ভাবে জেলখানায় বন্দী হয়ে আছেন অন্যায় হবে যুগের পর যুগ কেউ জেলখানায় থাকে সে দাসের খারাপ অবস্থা টাকা থেকে ইসলাম মানুষকে দাস বানাতে চায় না ইসলাম মানুষকে অন্যায় বন্দী রাখা বা বন্দি থাকুক এটা কোন অবস্থায় চায় না কেন ইসলাম অমানবিক ধর্ম নয় অন্যায় ভাবে এখানে আরেকটি খাত আল্লাহ আলমিন উল্লেখ করেছেন যে জাকাত মূলত অসহায়দেরকে সহায়তা দেওয়াই একটা জাকাত একটা বড় লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ রবুল্লা আলমিনের পিছনে রেখেছেন সমাজে দেখা যায় যে অনেক সময় অনেক ব্যক্তি তার বিভিন্ন পারিবারিক প্রয়োজনে ঋণগ্রস্ত প্রশ্ন সেটা হলো আমরা বড় বড় কোটি কোটি টাকা ঋণ করে মিল ফ্যাক্টরি করি তার ফলে আমরা ঋণগ্রস্ত আছি এই ঋণের কি এখানে আমরা তাহলে এই জন্য বলতে পারি যে ঋণগ্রস্ত কাকে বোঝানো হয়েছে যে সমাজে আধুনিক যে এই সমস্ত ঋণগ্রস্ত ব্যক্তি কি ঋণগ্রস্ত বলতে এখানে উদ্দেশ্য না কারা এর জবাবে আমরা বলবো যে ঋণগ্রস্ত দ্বারা উদ্দেশ্য এখানে যে যার সকল সম্পদ দিয়েও কখনো ঋণ থেকে মুক্ত হতে পারছে না এমন ব্যক্তি হলো এখানে উদ্দেশ্য এখন কোন ব্যক্তি যদি বিভিন্ন ফান্ড থেকে কোটি কোটি টাকা নিয়ে বড় ধরনের মিল ফ্যাক্টরি তৈরি করে ইনিও ঋণগ্রস্ত আমরা বলবো ওনাকে যে হ্যাঁ আপনাকে আমরা যাক থেকে দেওয়ার অনুমতি বা সুযোগ দিব তবে আপনিও জাকাতের হকদার একটা দিক আসবে সেটা হলো যে শুধু নিজের প্রয়োজনই না গারেমিন যদি অন্যের যেমন দুইজনের মধ্যে মীমাংসা করতে গিয়ে কোন ঝগড়া থামাতে গিয়ে অন্যান থেকে যুদ্ধের ময়দানে যারা জিহাদ আছেন এর সাথে আনুষঙ্গিক যারা ইসলাম চর্চা বা কোরআন হাদিস চর্চা বা প্রতিষ্ঠান যে সমস্ত দিনী প্রতিষ্ঠানের দাওয়াতি কাজ হয় অন্তর্ভুক্ত যতক্ষণ সে ফেরত না আসে আর যে ব্যক্তি এলএম চর্চার জন্য রাস্তায় বের হয় সে ফি সাবিল্লা জন্য ধর্মীয় প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে যে সমস্ত প্রতিষ্ঠানের সরকারি কোনো অনুদান নেই अनुरूप भाई प्रति दिन दावती दायी दिन प्रचार प्रसारे जल्दी बड़ो जैक दिन क्या जिसमस्तवा इनशाला स्पष्ट करना शेख अम्लामत् प्रेक्षित मूलत प्रकृतप के बुझाना और हो पथिक তিনি তার গৃহে তার বাড়িতে যদিও সচ্ছল কিন্তু তিনি এমন দীর্ঘপথে বের হওয়ার কারণে সেখানে হয়তো তিনি অসচ্ছল হয়ে গেছেন হাতে তার যে পাথেয় ছিল সেই পাথেয় হয়তো হারিয়ে গেছে অথবা শেষ হয়ে গেছে এখন তিনি নিরুপায় তে এমন ব্যক্তিকেও ইসলামে সুযোগ দেওয়া হয়েছে যে তিনি সেই সময় যতটুকু তার শুধু প্রয়োজন বাড়িতে পৌঁছার বা নিজের জীবনটাকে চলানোর জন্য তিনি সেই সময় গ্রহণ করেন এই দুইটি শব্দের আলোকে এর গুরুত্ব কতটুকু নির্দিষ্ট এর বাইরে দেওয়া যাবে না এটাই কিন্তু ইননামা দিয়ে বুঝিয়েছেন আমাদের ইন্নামা মানে এগুলির মধ্যে নির্দিষ্টের বাইরে যাবে না আর ফরিদ আত্মিন্লাহার মধ্যে যেটা আল্লাহ বলছে এটা ফরজ এটা কাউকে ইচ্ছা করলে দিবে আর কেউ ইচ্ছা করলে দিবে না তো নির্দিষ্ট খাদ যেরকম নির্দিষ্ট করলেন এটা ফরজও এবং আমরা এর পরে যে আল্লাহ আলিম হাকিম তিনি কাকে দিতে হবে আর কাকে দিতে হবে না কে দিবেন আর কে নেবেন এ ব্যাপারে তিনি আলিম যেরকম জ্ঞাত এবং এ ব্যাপারে হাকিম তিনি বিজ্ঞ এবং এখানে কোনো জুলুম বা কোনো অন্যায় বা বিচারের এখানে কোনো প্রশ্ন উঠতে পারে না এই জন্য আমরা বলবো যে মহান রবাহিনার পক্ষ থেকে নির্ধারিত নিতে পারি যে এটা যেহেতু ইনামা একমাত্র চূড়ান্ত কথা সম্মানিত পরিচালক চমৎকার ভাবে যে খাতগুলি বিবরণ দিয়েছেন এই খাতগুলি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমাদের সামনে আর কেউ থাকতে পারে না এর ভিতরে ঢুকে গেছে যাদের প্রয়োজন যারা হকদার যারা পেতে পারে দেখুন একটা চমৎকার কথা যেখানে যেখানে বলছেন যে একটা ধনী মানুষ সফরের মধ্যে চলে গিয়ে পথ। খরচ নাই কিন্তু সেখানে কি করবে এখানেও যে ইসলাম কত গুরুত্বপূর্ণভাবে। একজন মানুষের কল্যাণের জন্য আল্লাহ রুব বলছে না তাকে এই সময় সাহায্য করে তার বাড়ি ফেরার সুযোগ দাও তাহলে ইসলাম যে কত সুন্দর বন্টন ব্যবস্থা দিয়েছে এতে কোনো প্রকার সন্দেহ নেই এবং তৎসঙ্গে এই মাত্রাটাও সাব্যস্ত হয় যে এই খাতগুলির বাহিরে অন্য কোনো খাতে আপনি জাকাত দিলে জাকাত প্রদান বা জাকাত আদায় হবে না সঙ্গে এটাও নোট রাখতে হবে যে হ্যাঁ प्रयोजन भित अग्राधिकार दी, दी, दी, दी जो, जो, दी जे जे अग्रा जो देखी फिर ऋणग्रस्त आज আমি যদি একজনকে দিই পাবেন না আমি ট্রান্সফার করা যাবে আর আপনাকে ছোট্ট প্রশ্ন একটি হলো জাকাত দিলে কি হবে না ট্যাক্স দিলে জাকাত মাফ হবে আসলে ট্যাক্স আর জাকাত দুটো ভিন্ন বিষয় ট্যাক্স অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন দিক থেকে আমরা কোন খাতে দিতে হবে কিভাবে দিতে হবে অনেক কিছু জানতে পারলাম সবচেয়ে বড় কথা জাকাত আমাদের দিতে হবে এটা ইসলাম অর্থনীতির মূল ভিত্তি যাকে জাকাত দেবো তাকে বলে দিতে হবে আমাদের অনেক উন্নত মানুষ আছে তিনি জাকাত খাইতে প্রস্তুত না আপনি তাকে নাগ এখানে দিয়ে দিয়েছেন সেখানে যদি আমরা বিস্তৃত করি আয়তটাকে তাহলে পাওনা তেমন কেউ আর বাকি থাকবে না এখানে যেরকম মুসলিমের কথা আছে অমুসলিমের কথাও কিন্তু সেরকম আছে কাজে আমরা কোরআন এবং হাদিস অনুযায়ী যদি এই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করে যে কোনো অর্থ ব্যবস্থার সাথে ইনশাআল্লাহ নিষ্কৃতিভাবে শুধু মুসলমানদেরকে নয় সারা বিশ্ব মানবতার কাছে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠার রেখে আমরা আমাদের বক্তব্য আজকের মতো এখানেই শেষ করছি عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته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 जगत दान अर्थ पर आई अल बैंक छाचल्लिस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 महान देखुन, कुरान शेख अब्दुर रहमान मदानी आसन कुरान दिए जीवन गड़ी कल रुन सम्प्रचार सकाल साढ़े पांच टेष टी बांगलाय